যদি সম্ভব হয় তাহলে প্রথম সরাসরি জুম সেশনে অংশগ্রহণ করুন যা অনুষ্ঠিত হবে সোমবার এগারোই সেপ্টেম্বর দুই হাজার সকাল নয় পঞ্চাশ ইস্টার্ন সময় সকাল দশ আটলান্টিক সময় এবং দুপুর দুই ইউটিসি সময় এটি একটি সাধারণ পরিচিতিমূলক সেশন হবে আপনি যখন কোর্সে প্রবেশের অনুমতি পাবেন তখন সেশনের লিংকটি দেখতে পারবেন প্রতিটি সেশনের আগে আপনাকে একটি নোটিফিকেশন পাঠানো হবে যারা সময় অঞ্চলজনিত কারণে অংশ নিতে পারবেন না তাদের জন্য সেশনটি রেকর্ড করা হবে জুম সেশনে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক